তিনি প্রোগ্রাম যার মাধ্যমে নিজেদের আকিদা আমল সংশোধন করতে পারবেন ইনশা আল্লাহ আলোচনা করছিলাম শির্ক ও বিদাতের মাধ্যমে অর্থ উপার্জন করা এটা হচ্ছে হারাম মানুষের মনে শিরকি জঞ্জল বিদাতির জঞ্জাল আছে বলে তারা চট করে সিরকি এবং বিদাতির চিকিৎসা গ্রহণ করে নেয় তারা মেনে নেয় অলৌকিক শক্তিতে বিশ্বাস করে কিন্তু অলৌকিক আসলে অলৌকিক কি না তা যাচবিচার না করে তা পরীক্ষা না করেই তারা সেই চিকিৎসা গ্রহণ করে এবং সস্তা বলে সেই চিকিৎসা ব্যবহার করে থাকে তারা ভাবে হোক না কাঠের বিড়াল ইন্দুর ধরলেই হলো কাঠের বিড়াল হলো তো বয়ে গেলো আমার ইঁদুর যদি ধরে তো সমস্যা কি এই বলে তারা এক শ্রেণীর মানুষের কাছে রোগ বালাই দূর করার জন্য তাবিজ ব্যবহার করে তাবিজ ব্যবসা রমরমা ব্যবসা সে ব্যবসা চলছে বহু জায়গাতে চলছে বহু মানুষ তার দ্বারা অর্থ উপার্জন করছে এবং খাচ্ছে কিন্তু তাবিজ আসলে একটা শিরকি জিনিস এক নম্বরের তাবিজে যে তাবিজ নকশা বানিয়ে লেখা হয় সে একটা কাগজ কিংবা ভুজপত্র কিংবা আরও কিছু জাফরানের কালি দিয়ে কিংবা কলমের সাধারণ কালি দিয়ে লেখা হয় তাতে লেখা হয় কি হয় শয়তানের নাম ফেরাউনের নাম ফেরিস্তার নাম জিনের নাম এমন এমন আজব আজব নাম লেখা হয় যে নাম শুনে নাকি ভয়ে আপনার রোগ বালাই সব দূর হয়ে যায় জিনও পালিয়ে যায় এরকম কি হওয়া সম্ভব সুতরাং তাবিজে যা লেখা আছে যদি শয়তানের নাম জিনের নাম তারপরে সাতশো ছিয়াশি বিরানব্বই সংখ্যা এমক তমক এই দিয়ে যদি আপনি তাবিজ বানান তাহলে সেই তাবিজ হবে শিরিক কেন শিরিক বলি কোনো জিনিসের ভিতরে যদি বিশ্বাস করেন যে এইটা আপনার উপকারী অথবা অপকারী অতচ্ছ সেই উপকার বা অপকার শরীয় দ্বারা অথবা বিজ্ঞান দ্বারা প্রমাণিত নয় তাহলে আপনার এই বিশ্বাস হবে কথা আপনাকে একটা আংটি দিলাম আংটি আংটি দিয়ে বললাম যে এই আংটিটা যদি আপনি ব্যবহার করেন আপনি মামলায় জিতবেন মামলা চলছে ঠিক আছে এই আংটিটা ব্যবহার করুন আপনি মামলায় জিতবেন শরীয়ত বলেছে যে এইরকম একটা আংটি যদি ব্যবহার করো যে কোনো মামলা মোকদ্দমা আসবে একদম জিতে যাবে। বলেছে যদি শরীয় বলে মেনে যদি না বলে বিজ্ঞান বলেছে বিজ্ঞান যে হ্যাঁ এই আংটি ব্যবহার করলে মামলা জিতে যায় যদি বিজ্ঞান বলে তাহলে মেনে নেব কেন আমরা বিজ্ঞানকে অস্বীকার করি না বাস্তবকে আমরা অস্বীকার করতে পারি না আর বললাম যে ওষুধ ব্যবহার করতে শরীয়তে অনুমতি আছে অনুমোদন আছে তাহলে আংটি ব্যবহার করলে মামলায় জিততে পারবেন এরকম বিশ্বাস রাখাটা কি সেরে কারণ শরীয় বলে না বিজ্ঞানও তা বলে না এইভাবেই আপনার পেটে যন্ত্রণা পেটের যন্ত্রণার জন্য আপনাকে একটা তাবিজ দেওয়া হলো। বলা হলো এই তাবিজটা হাতে রাখবে তোমার পেটের যন্ত্রণা ভালো হয়ে যাবে তাই না যন্ত্রণা হচ্ছে পেটে আর তাবিজ বাঁধেন কোথায় হাতে তাবিজ আবার কিসের মাদুলির ভিতরে কোনো ধাতুর ভিতরে সে ওষুধ যাই হোক রাখা আছে তার সাথে কি করে কানেকশন হয় সুতরাং যদি বিজ্ঞান বলে যাহা হ্যাঁ এটাতে লাভ হবে তাহলে আছি অথবা শরীয়ত বলে বিজ্ঞান অনেক কথা স্বীকার করে না শরীয়তের অনেক কথা বিজ্ঞান স্বীকার করে না কিন্তু আমার শরীয়ত স্বীকার করে আহলানো সাহান ঠিক আছে আমি শরীয়তের কথা মেনে নিলাম এবং বললাম যে যদি আমার এই তাবিজটা বাঁধি তাহলে আমার পেটের রোগ ভালো হবে সমস্যা নেই যেমন শরীয়ত বলছে তোমার পেটের রোগ হলে পরে জমজমের পানি পান করে ভালো হয়ে যাবে ডাক্তারের কাছে যান আপনার কিছুক্ষণ পর ওষুধ দেবে সেই ওষুধ খেলে পরে ভালো হয়ে যাবে এটা তো খাওয়া তাই না এবং সরাসরি পেটে গিয়ে কাজ করবে বিশ্বাস করি আমরা জমজমের পানিতে বিশ্বাস করি এবং যে নিয়তে পান করা হবে সেই নিয়ত সেই রোগ ভালো হয়ে যাবে এটা আমরা বিশ্বাস করি কেননা শরীয়তের অনুমোদন আছে এখন যদি বিজ্ঞান এসে জমজমের পানিকে রিসার্চ করে বলে দেন না না এটা হতে পারে না সব রোগ ভালো হবে না আমরা বিশ্বাস করব না বিজ্ঞানকে আমরা কাকে বিশ্বাস করব শরীয়তকে বিশ্বাস করো আংটি পড়লে শনি দূর হবে আংটি পড়লে আপনার মামলা মোকদ্দমায় আপনার জিত হবে এটা যদি কেউ বলে আপনি বিজ্ঞান যদি বলে বিশ্বাস করবো এখন বিজ্ঞান বলছে একটা উদাহরণ দিই আপনাকে নাক ডাকা একটা রোগ তাই না নাক ডাকলে পরে পাশে আপনার স্ত্রীর ঘুম ভেঙে যায় ছেলে মেয়েদের ঘুম ভেঙে যায় অনেকে বউ খুব জোরে জোরে নাক ডাকা হয় এই নাক ডাকা রোগ বন্ধ করার জন্য একটা যন্ত্র উঠেছে এখন অবশ্য বাজারে নেমেছে বলে জানি না তবে শুনেছি যে যন্ত্রটা দেরিয়েছে কিন্তু প্রসিদ্ধি পায়নি সেটা কি এক প্রকার ঘড়ি যে ঘড়ি সাউন্ড কন্ট্রোল সাউন্ড কন্ট্রোল তো আপনারা জানেন চিচিং ফাঁকের গল্প তো আপনারা জানেন চিচিং ফাঁক বললে খুলবে আলু ফাঁক বললে খুলবে না আর চিচিং ফাকের মতো এখন এই যে মোবাইলও আছে আপনি সাউন্ড দিলেই সেই নাম চলে আসবে আসে না আপনার গাড়িও আছে অনেক লকও আছে যে শব্দ দিয়ে আপনি এ করবেন সেই শব্দটা বলবেন তবে লক খুলবে সাউন্ড কন্ট্রোল সেই সাউন্ডে কি আছে আপনার নাকের যে শব্দ ক্যাচ করে আর নাকের শব্দ ক্যাচ করার পর তখন ওই যন্ত্রের মধ্যে একটা নিদু আঘাত সৃষ্টি হয় শরীরের সাথে আর আপনার অভিজ্ঞতা আপনি দেখবেন যে মানুষ নাক ডাকছে তাকে সামান স্পর্শ করবেন দেখবেন নাক ডাকা বন্ধ হয়ে গেছে কিন্তু ঘুম ভাঙবে না তা দেখবেন খেয়াল করে নাক ডাকছে খুব গভীর ঘুম বলি সমস্ত বন্ধন ঢিলে হয়ে যায় নাকের যে আপনার এগুলো মাংসপেশিগুলো আছে ঢিলে হয়ে যায় ফলে নাক জাম হয়ে যায় হাওয়া পাস হয় না তার ফলেই ওখানে শব্দ সৃষ্টি হয় যখন সামান্য আঘাত দেবেন তখন স্নায়ু আপনার একটু সতেজ হবে আর তখন বন্ধনগুলো টাইট হয়ে যাবে আবার লাইন ক্লিয়ার হয়ে যাবে শব্দ বন্ধ হয়ে যাবে কিন্তু লোকটা ঘুম ভাঙবে না বিজ্ঞান দেখলো যদি আমরা এরকম মৃদু আঘাত সৃষ্টিকারী কোনো যন্ত্র সৃষ্টি করতে পারি যে শরীরে মৃদু আঘাত করবে আর তার ফলে যেহেতু বিজ্ঞান এটা প্রমাণ করে দেখিয়েছে এবং এটা বাস্তব ভিত্তিক এটার অবাস্তব কিছু নেই অলৌকিক বা তার কিছুই নেই কিন্তু আপনার ওই যে আংটি সেই আংটি বা অমুক পাথর যে পাথরের আংটি আপনি আমাকে পড়তে বললেন অষ্ট ধাতুর মাদুলি যদি আমি হাতে বেঁধে রাখি আমার স্বপ্ন দোষ হবে না এর সাথে কি সাথ হতে পারে অষ্ট মাদুলি যদি ব্যবহার করি তাহলে আমার স্বপ্ন দোষ হবে না অবশ্য অনেক লোকের মানসিক রোগ আছে বুঝলেন সেই মানসিক রোগের ফলে এগুলো ব্যবহার করে আর যখন ব্যবহার করে বাঁধা থাকে তখন মনে করে আমার সাথে অ্যাটম বোম বাঁধা আছে আমাকে কেউ কোন জিনিস স্পর্শ করবে না আমার স্বপ্ন হবে না আমাকে কোন রোগ স্পর্শ করবে না তার মনের শক্তিতে কি হয় জোর হয় ফলে কাজ হয় আপনি বলবেন কাজ তো হয় কাজ হয় কাজ অনেক সময় হয় অনেক সময় হয় না কিন্তু যাদের হয় যে মানসিক শক্তিই তাদের মধ্যে দুর্বলতা ছিল দুর্বলতা সের কি যে বললাম বট গাছের দিকে যাচ্ছেন কেন আপনার মনটা কেন মনটা ঝোকপক করে মনটা দুর্বল বলি তো তৌহিদের জ্ঞান যদি থাকতো যে না অপমরণে মারা গেলে যে কোনো মরণে মারা যাক এখানে কোনো আত্মা ঘোরাফেরা করে না ওদের বিশ্বাস ওখানে ঘোরাফেরা করে আমরা যদি এই বিশ্বাস মনে জঞ্জাল ভরা এবার ওই আংটি ব্যবহার করলে মামলায় জিতবেন সেটা যদি আপনি বিশ্বাস করেন তাহলে কি হবে শিরিক হবে তাবিজ বললাম প্রথম প্রকার তাবিজ কি নম্বর দিয়ে লেখা হয় কিংবা নাম দিয়ে লিখা হয় আপনার ফেরিস্তার নাম দিয়ে লিখা হয় জিনের নাম দিয়ে লিখা হয় শয়তানের নাম দিয়ে লিখা হয় যদি বলা হয় ব্যবহার করো তোমার রোগ বলা দূর হবে তোমার জিন ছাড়বে ইত্যাদি ইত্যাদি এটা হচ্ছে সেটিক তাই না কারণ বিজ্ঞানও বলে না যে ফেরাউনের নাম লিখলে রোগ ভালো হবে আর সৈয়ত বলে না যে সব থেকে নিকৃষ্ট শ্রেণীর মানুষের নাম লিখলে তোমার রোগ পালিয়ে যাবে অতএব এটা কি সেটিক দু নম্বর তাবিজ হচ্ছে যে তাবিজে কিছু লেখা হয় না কিছু ভরা হয় কিছু পূর্ণ করা হয় যেমন অনেক হাজি সাহেব হজ করতে যান এখানে কখনো হাজি সাহেব আছেন আপনি হজ করেছেন অনেক হাজি সাহেব হজ করতে যান হজ করতে যায় কেন মানুষ নিষ্পাপ হতে তাই না কিন্তু অনেকে গিয়ে মুশরেক হয়ে ফিরে আসে অনেক হাজি হজ করতে গিয়ে মুশরেক হয়ে ফিরে আসে কেন তাদের বিশ্বাস ওই জঞ্জালপূর্ণ তাদের মন হচ্ছে ওই যে আগাছাপূর্ণ দেখ গিয়ে তবাব করতে করতে কাবা শরীফের গায়ে লেগে লুকিয়ে চুড়িয়ে লুকিয়ে কেন যেহেতু পুলিশ দেখলে মুশকিল আছে ও লুকিয়ে লুকিয়ে কাবা শরীফের গেলাফে সুতো ছিটছে জানেন কেন ওই সুতো লুকিয়ে নিয়ে এসে তাবিজের ভিতরে ভরে হাতে ব্যবহার করবে তারপরে দেখবেন মক্কার যে কোন মাটি নিচ্ছে মদিনা থেকে মাটি নিচ্ছে। এবং মদিনার মাটি বিক্রি হচ্ছে আর সেই মাটি নিয়ে হাজিরা ফিরে আসছে প্রিয় দর্শক মন্ডলী এক সামান্য বিরতির পর আবার আপনাদের সামনে এসে বাকি আলোচনা পূর্ণ করব। আপনারা সাথে থাকুন কাছে থাকুন ইনশাল্লাহ প্রিয় দর্শক মন্ডলী আপনারা বাংলা পিস টিভি দেখছেন এবং তিনি সুগন্ধ আছে এই কথাটা অতিরঞ্জিত তাই না মাটি মাটি কিন্তু সুগন্ধিত হবে কেন কিন্তু আমার দেশের এক হাজি হজ করে ফিরে এসে আমাকে দেখাচ্ছে বলছেন আপনি তো মদিনায় থাকেন মদিনার মাটি খুব সুগন্ধ এতে তো আতর মাখানো আছে আতর মাখানো মাটি আপনাকে বিক্রি করছে মদিনার মাটি হতে পারে কিন্তু মদিনার মাটি যে আতর মাখানো বা যে কোনো মাটি তুললেই নাকিভাবে গন্ধ পাবেন সুগন্ধ পাবেন এটা তো হতে পারে না সেই মাটি দিদার বিক্রি হচ্ছে তাই না সেখান থেকে মাটি তুলে নিয়ে আসে দিয়ে ওই তাবিজে ভরে কি করে ওই তাবিজে ভরে ব্যবহার করে অনেকে ব্যবসা করে তারপর আরও কত রকমের কি ধনেশ পাখির হার ওখানে ভরা হয় কোনো গাছের জড়িবুটি ওখানে ভরা হয় হাইড্রোশিল রোগ হয়েছে তো বলছে এই তাবিজ ব্যবহার করো তোমার হাইড্রোশিল রোগ ভালো হয়ে যাবে এটা কি হয় নাকি ওই রোগটা আবার এমন যে কখনো বাড়ে কখনো কমে তাই না যখন হয়তো বেড়েছে তখন আপনি প্রেশান হয়ে ব্যবহার করলেন কিছুদিন পর একটু ঝরে গেল তো ভাবলেন কি তাবিজের জন্যই আমার ঝরে গেল। কিন্তু পরে আবার হয় যতক্ষণ না অপারেশন করা হয়েছে কিন্তু মানুষ ওই যে মনের ভিতরে জঞ্জাল থাকার ফলে এগুলো ব্যবহার করে মোট কথা ওর ভিতরে আপনি যে কোনো জিনিস ভরে যদি ব্যবহার করেন তাহলে এটা তো পাকা তাই না কারণ বিজ্ঞান বলে না বিজ্ঞান বলে না যে তাবিজের ভিতরে এই শ্রেণীর জিনিস ভরে ব্যবহার করলে পরে কিংবা অষ্ট ধাতুর মাদুলি ব্যবহার করলে পরে কিংবা কোনো একটা নির্দিষ্ট ধাতু যেমন লোহা লোহাতেও অনেকের বিশ্বাস আছে তাই না লোহাতেও অনেক বিশ্বাস আছে আপনারা কোনো সময়ে গ্রামের ইমাম সাহেবকে রাত্রেবেলায় পালি খায়েছেন ভাত খায়েছেন যখন রাত্রেবেলায় ভাত নিয়ে যান ইমাম সাহেবের ভাত নিয়ে যান ভাতে লোহা রাখেন রাখেন পেরেক অনেকে রাখে রাতে নাকি এমনি ভাত নিয়ে যেতে হয় না দুধ নিলে দুধের ভিতরে লোহা রেখে দেয় তল গোসলের পর তল গোসল বোঝান তো মুদাকে গোসল দেওয়ার পর তল গোসল বলে সেই নোংরা জিনিসটা ফেলতে যাওয়ার সময়ে হাতে কি রাখে কাঁচতে রাখে লগণ ধরা বরক আপনারা জানেন লগণ ধরা বলে ইসলামের কিছু নেই কিন্তু লগন ধরলে হলুদ মাখলে গায়ে হলুদ সুগন্ধ থাকে সেই সময়ে মেয়েরা হাতে কি রাখে কাজল লতা তাই না ছেলেরা হাতে কি বাঁধে সুতো বাঁধে কেন নজর লাগবে না আপনার ছেলের মুসলমানি দিয়েছেন খতনা করিয়েছেন পায়ে লোহার বালা বেঁধে দেওয়া হয় তাই না হয় না ফুটফুটে আপনার গায়ের বাছুর হয়েছে সে বাছুরের গলাতে লোহা বেঁধে দেন কোন মহিলা প্রসব করেছে আতুর ঘরে আতুর ঘরে ছেঁড়া জালের জালের কাঠি লোহা রাখা হয় অথবা কুরুল রাখা হয় কাস্তা রাখা হয় লোহা রাখা হয় অথবা মুরো ঝাঁটা রাখা হয় কেন না ছোট বাচ্চাকে পোঁচই পাবে না তাই না রিকেট রোগ হবে না এক একটা বিশ্বাসে মানুষ লোহার উপরে বিশ্বাস রাখে মনে জঞ্জাল আছে মোট কথা যদি এই শ্রেণীর বিশ্বাস দিয়ে আতাচরা আরো আছে দুধতোলা দুধতলা রোগ আছে না শিশুদের দুধতলা রোগ বন্ধ করার জন্য একটা দুধতলা কি পাওয়া যায় মাদুলি পাওয়া যায় জীবশাঁক পাওয়া যায় কিংবা কড়ি পাওয়া যায় কত রকমভাবে মানুষ ব্যবহার করে বরং যদি বিদ্যাতি গ্রামে মশ্রিক গ্রামে আপনি যান তো দেখবেন ছোটো বাচ্চা আপনার সামনে এলে তার গলায় কত রকম এতাবিজ আছে মুসরিক যে মোমেনদেরকে দেখছে অধিকাংশ মোমেন এরা মোমেন বলে দাবি করে মুসলিম বলে দাবি করে এরা টুপি লাগিয়ে মসজিদে আসে এদের অধিকাংশ হচ্ছে মুশরিক হাজিরা হজ করতে যায় আমরা দেখি আমরা প্রত্যেক বছর হজের অবস্থা দেখি এমনি সামনে দেখি অথবা ছবিতে দেখি দেখলে আপনি নিজেই বিচার করবেন যে অধিকাংশ হাজিরা হচ্ছে অ হাজি হাজিদের জ্ঞান নেই প্রথমত তৌহিদের জ্ঞান নেই তারপরে তো হজের জ্ঞান নেই কত শেখানো হয় কত বলা হয় মানে না বলা হয় এই সময় পাথর মেরো না ওই সময়ই মারছে যেটা যার সময় নয় তাই বলা হয় যে এই যে এই কানটা বের করে না এই কানটা কোন সময় বের করে রাখতে হয় হাজি সাহেব এই কান বাম কান কোন সময় বের করে রাখতে হয় কেবল মাত্র তাওয়াফে প্রথম তাওয়াফে তারপরে আপনি কান ঢেকে নামাজ পড়বেন এহেরামে অবস্থায় থাকলেও আপনি কান ঢেকে নামাজ পড়বেন তাই না কিন্তু আপনি হাজিদেরকে দেখবেন ওই প্রথমবার কান বের করে রেখেছে সেফ টিফিন গেঁদে দিয়েছে একদম সেই লাস্ট পর্যন্ত ওই কান খোলাই আছে ওই কান খুলে নামাজ পড়ছে হয় জানে না আর না হয় মানে না বলে মোল্লারা হ্যাঁ শিখে এসছে খাস মোল্লার কাছে শিখে এসছে আর তাদের কথা মতো সে চলছে কিন্তু হয়তোবা তাকে বলা হয়েছে যে তাওয়াফে কুদুমে কান খুলে রাখতে হয় বাকি তারপরে কান ঢেকে নামাজ পড়তে হয় তাওয়াফ শেষ হয়ে গেল কান ঢেকেন তারপর তাই এত তাওয়াফ পরেন আর কান খুলতে হবে না কিন্তু ওরা মানবে না আপনি দেখেন টিভিতে যখন হজ দেখবেন অধিকাংশ হাজির কাম খোলা আছে আর অধিকাংশই হচ্ছে যাদের নেই, না না আর মোট কথা এলে গিয়ে মুশ্রিক হয় তারা ওইভাবে মাটি নিয়ে আসে আর মাটি তাবিজ রূপে ব্যবহার করে কিংবা ওই যে বললাম কোনো গাছের শিকড় কিংবা মসজিদের ধুলো অনেকে আবার মসজিদের ধুলো মাদুলিতে ভরে তারপরে ফকির বাবারা গাঁজা খায় না ওই গাঁজার কোলকের ছাইও তাবিজে ভরে বিভিন্ন রকমের তাবিজ আছে কে কত রকমের তাবিজ একটা অবাকের তাবিজের নাম শুনবেন এটা সত্য ঘটনা বলছি আপনাদেরকে এই টিভিতে বলছি আমি অনেক জায়গায় বলেছি এবং ইউটিউবে আমার বহু ভিডিও আছে আমি বলেছি আমি বইও লিখেছি অবাক তাবিজ সেই তাবিজ একজন আমার সাথী ছিল মাদ্রাসায় পড়াশোনা করতো পড়াশোনা ছেড়ে দেওয়ার পর সে তাবিজ ব্যবসা করতে শুরু করলো ট্রেনে হকারি করে কি করো না ট্রেনের তাবিজ বিক্রি করে আর ওই যে বাদ ভালো বেদনা ভালো থেকে সব বাদ বেদনা সব ভালো হবে যত রকমের রোগ আর সাধারণত পাবলিক গরিব মানুষরা দেখছে পাঁচ টাকা পাঁচ টাকা তোর কি আছে যাই তো যাবে ব্যবহার করে দেখি ওই যে বললাম না হোক না কাঠের বিড়াল ইন্দু ধরলি হলো যদি বাই চান্স যায় এইভাবে ব্যবসা করে তো বললাম কিসের তাবিজ তুমি দাও ব্যবসা করো কিসের কী জিনিসটা তাবিজে রাখো তোমাকে বলবো না না না কি বলো না বলবে না তুমি মানবে না সেটা কি হয় বলবে না বলবে না শেষকালে সে বললো বোকা সব জানো মানুষ সব বোকা বুঝো না বগলের লোম ছিড়ি আর তাবিজে ভরি বিক্রি করি নাম দিয়েছে বলুন মানুষকে বেউকুপ বানানোর জন্য মানুষ বেউকুপ হচ্ছে না হচ্ছে সে কি বোঝে একটা জিনিস ভরা আছে তার কিসের লোম ভরা আছে আমার দেখার দরকার কি হোক না কাঠের বিড়াল আমার যদি কাজ হয় তো সমস্যা কি আছে কে জিজ্ঞেস করতে হবে ভাই লোনা যেহেতু না বিজ্ঞান বলে এতে এই রোগ ভালো হবে আর না শরীয়ত বলে এতে এই রোগ ভালো হবে সময় সামান্য আছে যদি আপনাদের কারো ছোট প্রশ্ন থাকে আসসালামাইকুম আসসালাম সেটা কি সম্মত নাকি তাবিজ যে ইমাম সাহেব দেবেন যদি সিরকি তাবিজ দেন তাহলে তাকে বুঝান যে তাবিজ আপনার সিরে কার পরা কারে বেঁধে দেয় কার পরা বলে না অনেকে সুরাইয়াসিন পড়ে সাত মুবিন পরে সাতটা গিট দিয়ে তারপরে বানতে বলে সুতো পড়া কি এটা সিরিক বলব ইনশা আল্লাহ আর এই শ্রেণীর দুপ্রকার যে তাবিজ বললাম দুই শ্রেণীর তাবিজ হচ্ছে শিরিক সেই ইমাম সাহেব যদি বোঝানোর পরও না মানে তাহলে তার পেছনে নামাজ হবে কি না বুঝতেই পাচ্ছেন। কার পড়া সুতো পড়া আবার তাল পাতা পড়া তালপাতা পড়া জানেন কাঁচা তাল পাতা নিয়ে ছেলে এটা কি শরীর সম্মত দুটো উদ্দেশ্য আপনি বললেন যদি রোগ ভালোর উদ্দেশ্যে পড়ে তো আর যদি সৌন্দর্যের জন্য পরে তাহলে সিরিক না আংটি পরা সিরিক না তবে লোহার আংটি পরা ঠিক না আর পুরুষের সোনার আংটি পরা ঠিক না চাহে একানা হোক চাহে না হোক চাহে বেশি হোক পুরুষের না সোনার বোতাম আর না সোনার আংটি না নিজে শ্বশুর বাড়ি থেকে নেবেন নিলে পরে আপনি সেটাকে নষ্ট করে দেবেন আর না আপনি জামাইকে দেবেন সোনার জিনিস না আপনার কোনো ছেলেকে দেবেন বরং সোনার জিনিস কার জন্য মেয়েদের জন্য ঠিক আছে তো মেয়েরা শোনার আংটি পড়তে পারে ছেলেরা চাঁদির রাংটি পড়তে পারে চাঁদির রাংটি পড়তে পারে কিসের জন্য সৌন্দর্যের জন্য অথবা শিল মোহরের জন্য আল্লাহ নবী সাল্লাম আংটি ব্যবহার করেছেন তাই না তার আংটি কিন্তু সৌন্দর্যের জন্য ছিল না কিসের জন্য ছিল মোহরের জন্য লেখা ছিল মোহাম্মদুর আসল স্ট্যাম্প এই খাতাম খাতাম মানে হচ্ছে স্ট্যাম্প যাই হোক বৈধ এবং অভৈব আছে আমাদের সময় শেষ হয়ে গেছে প্রিয় দর্শক মণ্ডলী আশা করি আগামীতেও আমাদের সাথে থাকবেন এই আশা রেখে বিদায় নিচ্ছি ওসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাক